সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র মাহিরমাদানে আশা করি আপনারা সকলে অত্যন্ত সুন্দরভাবে মাহির মাদানের সিয়াম পালন করছেন ইউনিভার্সাল ভিশন থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের এই মাহের মাদানের বিশেষ অনুষ্ঠান আরম্ভ করছি আজকের এই পর্বে আমাদের আলোচ্য বিষয় লাইলাতুল কাদার মাহেরমাদানের সাথে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় হল লাইলাতুল কাদর আল্লাহ রবুল্লা আলমিন ওম্মতে মোহাম্মদ সাল্লু আলহি ওসাল্লামকে খুব অল্প হায়াত দান করে আল্লাহ আল্লাপাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমরা কোরআনে কারিমে দেখি যে নুহ আলাইহি সাল্লাম নয় বছর শুধুমাত্র নবৌতের দায়িত্ব পালন করেছেন এভাবে পূর্বকার আমি সালাম এবং পূর্বকার মানুষদের আল্লাহ আল্লাপাক অনেক দীর্ঘ হায়াত দান করেছিলেন কিন্তু এই উম্মতে মোহাম্মদী সাল্লু আলহিহি আসাল্লামের হায়াত একেবারেই সংক্ষিপ্ত এই জন্য নবী সাল্লা সাল্লাম বলেন যে আমার উম্মতের হায়াত হল ইন উম্মতের হায়াত হল ষাট থেকে সত্তরের মাঝামাঝি এই জন্য নবী সালামকে দেখি আমরা যে আল্লাহ রসুল সাল্লা মাত্র তেষট্টি বছর বয়সে তিনি এন্তকাল করেছেন ষাট থেকে সত্তরের মাঝামাঝি সময়ে তিনি এন্তকাল করেছেন তাহলে এই উম্মতের হায়াত আল্লাহ রবাহিন এইরকম অল্প সময় নির্ধারণ করেছেন কিন্তু এই উম্মত উম্মত, হলেন তারা তারা ওয়াসাতা শ্রেষ্ঠ সকল উম্মতের সেরা উম্মত মোহাম্মদ রসৌল্লা সাল্লাসালামের ওম্মত কিন্তু এই উম্মত কিভাবে তাদের শ্রেষ্ঠত্ব কিভাবে তাদের মর্যাদা বজায় রাখবেন আল্লাহ পাক এজন্য এই উম্মতের অল্প আমলের মধ্যে আল্লাপাক বিশাল বিশাল ফজিলত নিহিত রেখেছেন প্রথমেই আল্লাহ আল্লাহর আলম প্রত্যেকটি আমলকে আল্লাপাক দশগুণ বৃদ্ধি করে দেন এই উম্মতের বড় দান বড় ফজিলত হল তারা একবার সুবাহান আল্লাহ বললে আল্লাহ রবাহ আলমিন তাদেরকে দশ বার সুহান আল্লাহ বলার সবাব দিয়ে দেন সুবহান আল্লাহ একবার আল্লাহ আকবর বললে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন তাকে দশ বার আল্লাহ আকবর বলার সবাব দিয়ে দেন এর জন্য আল্লাহাক বলছেন মান হাসান তাকে এই উম্মত যদি একটি টাকা আল্লাহ রাস্তায় দান করেন সেটিকে আল্লাহ রবাহ আলমিন সাত শত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন আল্লাহ কোরআনে করিমের মধ্যে আর সাত করেন যে এই উম্মতের আল্লাহ রাস্তায় খরচ করার দৃষ্টান্ত হলো এরা যখন আল্লাহ রাস্তায় কোনো কিছু দান করে এটি যেমন একটি শস্যের মতো একটি বীজের মতো। षाटी शीश गजाय ठाटी कर गजाएल्लात शुण पर्त बृद्धि एटी उम्मते मुहम्मदी सल्लमे विशेष फजिलत आल्लापा तर आम के आड़िए देर फजिलत के देवार्बल ला आलमीन माहिर मदान मतन उम्मत के आल्लापाक दान करम्मत के माहिर मदान লাইলাতুল কাদরের মতো একটি গুরুত্বপূর্ণ ফজিলতময় বরকতময় রজনী আল্লাহ রব্লা আলমিন দান করেছেন যে রাত্রিটির নাম রেখেছেন আল্লাপাক লাইলাতুল কাদর লাইলাতুল কদরকে আল্লাপাক বলেন লাইলাতুল কাদরে খাইন আল পে সাহার লাইলাতুল কদর এমন একটি রাত যেটি হাজার মাসের চেয়ে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নিকটে অনেক বেশি উত্তম এরকম হাজার মাসের চেয়ে উত্তম বরকতময় ফজিলতময় একটি রাত্রেই আল্লাপাক এই উম্মতকে দিয়েছেন লাইলাতুল কদরের আরেকটি নাম রেখেছেন আল্লাহ রব্লা আলমীন লাইলাতুম্মবারকাহ অর্থাৎ বরকতময় রজনী এই রাত্রিটি পুরা রাত্রি আল্লাহ রব্বুল্লা আলমিন বরকত দিয়ে বরফোর করে রেখেছেন পুরা রজনী শুধু বরকত আর বরকত মোবারকাহ আমি তো এই কোরআনে করিমকে নাজিল করেছি এক বরকতময় রজনীতে সোহান আল্লাহ তাহলে আল্লাহ রবুল্ আলমিন এই লাইলুল কদরকে বরকতময় করে हजार मासपीट मुहम्मदी सल्लम के बड़ फजिलत हल बड़ वैशिष्ट हल्रीते आल्लाबीन जिब्रिल आलह साल नेतृत्व पृथ्वी असंख्य फेरस्ता दले दले आल्लापाकटिए दें बे আমলকে বিকশিত করার জন্য আমলকে বরকতময় করার জন্য আল্লাহর এসে এই রজনীতে যারা আল্লাহর দোয়া করতে থাকেন আল্লাহ এই রাত্রিতে আল্লাহর নির্দেশ নিয়ে তাহরের বিভিন্ন বিষয়ের ফয়সালা নিয়ে এই রাত্রিতে জিবরাইল আলহিসালের নেতৃত্বে বিশাল ফেরস্তার বহর দলে দলে মালা ইকা বা ফেরস্তারা এই পৃথিবীতে আগমন করেন ফেরস্তাদের পৃথিবীতে আগমন এটি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের বিরাট রহমতের মাধ্যম কারণ ফেরস্তারা পৃথিবীতে আসেন আল্লাহ রব্লা আলমিনের রহমত নিয়ে এজন্য সম্মানিত বাহু বোনেরা এত বড় মহান পজিলত্মময় রাত্রি লাইলাত কদর আমরা পেয়েছি এই রাত্রিটির আমাদেরকে অবশ্যই কদর করা জরুরি এই রাত্রি কোন রাত কোন রাত কদর এ ব্যাপারে আলারসুল সাল্লাম সুস্পষ্ট নির্দেশনা দিলেন তাহারে মের রমাদান আল্লা রসুল সাল্লা বলেন রমাদানের শেষ দশ দিনের বেজোড রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো লাইলাতুল কদর তালাশ করো। তাহলে আমরা একটি রাত্রিতে শুধু লাইলাতুল কদরের কথা ধারণা করে আমরা সেই রাত্রিতেই আমরা অনেক ভাই বোন শুধু লাইলাতুল কদর তালাশ করে থাকি কিন্তু নবী সাল্লাহিসাম আমাদেরকে শুধু নির্দিষ্ট করে একটি রাত্রিকে লাইলাতুল কদর আমাদের জন্য নির্দিষ্ট করেন নাই নবী সাল্লাহ সালামের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত যে লাইলাতুল কদর শেষ দশকের বেজোড রাত্রিগুলোর মধ্যে আল্লাহ রবী নিহিত রেখেছেন এজন্য নবী জন্য নবী সাল্লাই এই রমাদান রমাদানের সিয়াম ফরজ হওয়ার পরে প্রত্যেক রমাদানে শেষ দশকে আল্লাহ রসুল সাল্লাম এতেকাপ করতেন এই এতেকাপের মূল উদ্দেশ্যই হলো লাইলাতুল কদর অনুসন্ধান করা লাইলাতুল কদরের এবাদত বন্দী করা তো লাইলাতুল কদর যদি একরাত্রি হতো शेष दशक जन इस तक जद्दा सद्दाल मे सजार कोमर बेदे शक्त हुए बंदेगर नेमे जत मध्य حالة رسول الله صلى الله عليه وسلم يجز في رمضان ما لößجز تهید في غيره آكرة رمضان ما شهaz اتو بشي عمل قدود جادة انو كنو ما شه اتو بشي عمل ارپدي پروسشت دكا جدو نا و يجز تهید في آخر رمضان ما لcellز تهید في غيره رمضان بعض الشردش tokه ناشتو তখন নবী সাল্লা ইসলাম এত বেশি এবাদত বন্দেগীর প্রতি মনোনিবেশ করতেন যেটা রমাদানের অন্য সময়ে আল্লাহ রসুল সাল্লাহাম করতেন না এজন্য সম্মানিত দর্শক শ্রোতা আমরা নবী সাল্লামের এই আমাল থেকে এই গুরুত্বপূর্ণ শিক্ষাটি নিতে পারি যে লাইলেতুল কদর যে শেষ দশকের রাত্রিগুলোতে বেজট রাত্রিগুলোতে বিশেষ করে আমরা লাইলেতুল কদর অনুসন্ধান করার চেষ্টা করব এই রাত্রিগুলোতে আমরা বেশি বেশি আবাদত বন্দেকি করার চেষ্টা করব এই রাত্রিগুলোর আমাল কি হবে লাইলাতুল কদরে আমরা কি কাজ করব লাইলাতুল কদরে আমরা স্বাভাবিক যে এবাদত বন্দেকি সেগুলো তো অবশ্যই করব। আমরা ফরজ এবাদতগুলো করব। চলাতুল এশা আদায় করবো চলাতুল ফজর আদায় করব, চলাতুল তারাবি আদায় করব। যেগুলো স্বাভাবিক আমাদের প্রতিদিনের নিয়মিত এবাদত সেগুলো তো আমরা করবই এর পাশাপাশি আমরা এই রাত্রিতে বেশি বেশি তাওবা এবং ইস্তকফার করব। কারণ লাইলাতুল কদরের রজনী বরকতময় রজনী ফজিলতময় রজনী কিন্তু তাওবা তাওবাবিহীন আল্লাপাক আমাদের কবিরা গুণাগুলো ক্ষমা করবেন না এজন্য এই রজনীতে এবাদত করার জন্য প্রথম যে কাজটি আমাদেরকে করতে হবে সেটি হলো আমরা খালজভাবে আল্লাহ রব আলমিনের নিকট তাওবায় নসুহা করে নিব আল্লাপাক নির্দেশ দিয়েছেন গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই জন্য লাইলতুল কদরে আমরা এই ফজিলত বরকত পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই আমাদের কবিরা গুণাগুলোকে নির্দিষ্ট করে প্রত্যেকটি কবিরা গুণা থেকে আলাদা আলাদা করে द्वित करते हलो बी रबी करते दो हलो गुरुतपूर्ण इबादत आल्लाबीन बंदा आल्ला निकटे दोआा कर पसंद करें অত্যন্ত ভালোবাসেন এজন্য আল্লাহ রব্বল আলমিন এই লাইলাত কদরের রজনীতে বান্দা আল্লাহর কাছে কায় মনোবাক্যে দুই চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবে রব্বল আলমিন এই রমাদান এই লাইলাত কদর আমার জীবনের শেষ লাইলাতুল কদর হইতে পারে আমার জীবনের শেষ রমাদান হইতে পারে রব্বল্লাহ আলমিন আমার জীবনের সকল গুণাগুলোকে মাপ করে দাও এবং দোয়া করার একটি সুন্নত পদ্ধতি আল্লাহ রসুল সাল্লা আয়সারাদি আল্লাহা জিজ্ঞাসা করলেন আল্লাহ সালি সালাম আয়সারাদি আল্লাহালাকে বলেন আয়সা তুমি যদি লাইলেতুল কদর পেয়ে যাও তাহলে তুমি আল্লাহর কাছে এই দোয়াটা করবা ইন্নাকা আফু করিম হে আল্লাহ আপনি তো মহা ক্ষমাশীল সম্মানিত তহিবুল আফোয়া আর আপনি সবসময় ক্ষমাকে পছন্দ করেন রাব্বুল্লা আলমিন ফাআফু আন্নি আপনি আমাকে ক্ষমা করে দিন আমাকে মাপ করে দিন এই এই দোয়াটি নবী সাল্লা সালাম আয়সারাদি আল্লাহ তালানহাকে লাইলাতুল কদরের রজনীতে করার জন্য বিশেষভাবে আল্লাহ রসুল শিখিয়েছেন এজন্য জন্য সম্মানিত বায়ু বনেরা লাইলাতুল কদরের রজনীতে আমরা বেশি বেশি করে একাকি নিজে একা একা আমরা নিজের জীবনের গুণাগুলোকে স্মরণ করে নিয়ে যে আমার জীবনের কত অসংখ্য গুণা এবং বড় বড় গুণা অপরাধ যেগুলো আমরা করেছি সেগুলোকে স্মরণ করে আল্লাহ রব্লা আলমিনের নিকটে দোয়া করা যে আল্লাহ আপনি রহমানুর রাহিম আপনি গাফরুর রাহিম আপনি তো এস্তকরকে পছন্দ করেন আপনি তাওবাকে পছন্দ করেন আল্লাহ আমি গুনা করে ফেলেছি আননি রব্লা আলমিন আমাকে ক্ষমা করে দিন তাহলে লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নিকটে বেশি বেশি দোয়া করা স্তফার করা এটি লাইলাতুল কদরের একটি গুরুত্বপূর্ণ এবাদত এই রাত্রির আরেকটি গুরুত্বপূর্ণ এবাদত আমরা বেশি বেশি এই রাত্রিতে কেয়াম করব। অর্থাৎ বেশি বেশি দীর্ঘ সূরা দিয়ে লম্বা তেলাওয়াত দিয়ে আমরা এই রজনীতে চলা আদায় করব। আমরা দুইরা কাত দুইরা কাত করে দীর্ঘ সময় নিয়ে তাড়াহুড়া করে নয় আমরা এক একটা কেয়ামের মধ্যে দীর্ঘ সময় যত লম্বা সূরা আমরা মুখস্থ করতে পারি সেই লম্বা সূরা দিয়ে আমরা তালাওয়াত করে দীর্ঘ সময় আমরা ব্যায়াম করব। আমরা বড় বড় সুরা যদি মুখস্থ থাকে সেগুলো তেলাওয়াত করব। যদি বড় সূরা মুখস্থ না থাকে তো ছোটো সুরাগুলোকে আমরা বারবার একই সুরাকে আমরা দশ বার বিশ বার বা যেই ছোটো সুরা যা আমাদের মুখস্থ আছে সবগুলোকে একইরা কাতে সবগুলোকে নিয়ে এসে दीर्घ समय तेलावा दीब एक एक रुकुर से दीर्घ समय रुकुरुड़ा करोहान रब्बी आला आजीम सुनबी आल अजीम सुभान रब्बी आल आजीम बोलेुड़ा कर रुकु शेष कर दी अल्लाह रसूल सल्लासलम एक रुकुते दीर्घ समय पर अवस्थान करतें নবী সাল আলহি একবার দুইবার নয় অসংখ্য বার অগণিত নবী সালাম শুধু রুকুর মধ্যে তসবি আদায় করতেন শেষদার মধ্যে অসংখ্যবার বার সোভান কা আল্লাহ হুমা রবানা আল্লাহ হুম্মা ফিরিলি হে আল্লাহ আমাকে মাফ করে দাও এই দোয়া নবী সাল্ল্লালাম স্যজদার মধ্যে দীর্ঘ সময় ধরে করতে থাকতেন তাহলে আমরা এই রাত্রিতে আমাদের কেয়ামকে দীর্ঘ করে দিব রুকুগুলোকে দীর্ঘ করে দিব স্যাজদাগুলোকে দীর্ঘ করে দিব আমাদের বৈঠকগুলোকে দীর্ঘ করে দিব আমরা সবসময় একটি বিষয় শুধু গণনা করি যে কত রাকাত ছলাত আমি আদায় করলাম কত রাকাত নামাজ পড়লাম আমাদের মধ্যে এই প্রবণতাটা বেশি থাকে अब सब समय शुद्ध बसिक आदाय करते खुशी जानेक बसी नमज़ पढ़े फेले अनेक बस ही छलादाय पंचाश टलत आदायक सलाात आदाय कम्मानित भाइय सम्मानित बनरा विषयटा खेल रखब्लाबीन निकटे रकत मुख्य विषय नए अल्लाह रबुल्ला आलमीन निकटे मुख्य विषय हलो আমি কত সময় ধরে কত দীর্ঘক্ষণ সময় ধরে আল্লাহর দরবারে দাঁড়িয়ে রয়েছি কত দীর্ঘ সময় ধরে আমি রুকু করছি কত দীর্ঘ সময় ধরে আমি সাজদা করছি কত দীর্ঘ সময় ধরে আমি করোদের মধ্যে বৈঠকের মধ্যে বসে আছি এই সময়টি কোয়ালিটি আমার আবাদতের কোয়ালিটি যেটি সেটি আল্লাহ রব আলমিনের নিকটে গণনার বিষয় এজন্য সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই লাইলে তুল কদরের রজনীতে দীর্ঘ সময় ধরে এগুলোর মধ্যে আমরা অতিবাহিত করব। আর আমরা বেশি বেশি আল্লাহ করব। কারণ এই পবিত্র মাহান দ্বারা আল্লাপা গুনা মাফ করে দেন আল্লাহ রসুল সাল্লাম বলেন আশাকা তুৎল খাতেয় সদাকা তো গুণাসমূহকে দূর করে দে তাইলে লাইলে কদরের রজনী গুণা মাফের রজনী এই রজনীতে যদি আমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় সদাকা করি তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিন সহজেই আমাদের গুণাগুলোকে মাপ করে দিবেন এই রজনীতে আমরা অসংখ্য বেদাতি কার্যক্রম করে থাকি যেগুলো কোরআন এবং সুন্নায় নেই আমরা এই রাত্রিতে বিশেষ বিশেষ খাবার খাওয়াকে অনেকে আমরা এবাদত মনে করে থাকি বিশেষ বিশেষ কার্যক্রমকে আমরা এবাদত মনে করে থাকি নতুন নতুন নামাজ আমরা এই রাত্রিতে তৈরি করি আমরা নতুন নতুন নামাজের নিয়ত তৈরি করি নতুন নতুন এবাদত তৈরি করি এই সকল নতুন নতুন এবাদত নতুন নতুন বিশ্বাস যেগুলো আল্লাহ রসুল সাল্লা ইসলাম এবং সাহাবাই কেরামের মধ্যে ছিল না এই জাতীয় এবাদত এই জাতীয় বিশ্বাস এই জাতীয় বেদাত থেকে আমরা এই রজনীতে দূরে থাকার চেষ্টা করব। এবং এই রাত্রিকে কেন্দ্র করে অনেক জায়গায় আমরা সেরে হতে দেখি যে আলোক আলোকসজ্জা সাজিয়ে विभिन्न स्थान आल्लर बंदारा कबरे सेजदा मजारे सेजदा करल्ला बान्दारे निकटे मृत व्यक्तर निकटे सहाज्य कामना कर सतान कामना विपद मुक्ति कमना असंख्य सरको आप रजनी देखते पाई आर क्यों क्यों ये उत्सवर रजनी मन विभिन्न भावे देखी उत्सवर मत उद्यान करते थके এই সকল সেরেক বেদাত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আল্লাহ রবীন্দ্র আমাদের সবাইকে এই পবিত্র মাহের মাদানের লাইল কদর আমাদেরকে ফওয়ার আল্লাহ তফিক দান করুন এই দোয়া করে আমরা আজকের এই বিশেষ আলোচনা থেকে বিদায় নিচ্ছি আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহ